তিনি অর্থাৎ অমুখাপেক্ষী লাম ইয়ালিদ তিনি কাউকে জন্ম দেননি ওয়ালাম ইউলাদ এবং তাকেও জন্ম দেওয়া হয়নি ওয়ালাম ইয়াকুল্লাহ আর নেই তার কুফুয়ান সমতুল্য আহাদুন কেউ